সাক্ষী দিবে আমার এই হাত আমার সাক্ষী দিবে শীতের দিন আসছে যেন শরীর স্কিন নষ্ট না হয়ে যায় কত যত্ন নিচ্ছি আমরা শরীরের কত রোষণ আর কত মেডিসিন ইউজ করে শরীরের এই যত্ন নেওয়ার জন্য এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে চক্ষু দিয়ে আমরা অন্যায় কাজ করছি এই চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কর্ণ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার এই অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি কখন কি চিন্তা করেছি এই বলছেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা তা কো এখানে ওই সিরা সব সালাসা নির এ কথা বলে তিনবার তার বক্ষের দিকে ইশারা করলেন এখানে এটা হলো আর আবাসন জায়গা জায়গা নাই আমি হেমানরা আল্লাহকে ভয় করে পাঠ করেছিলাম ইয়াই আর নাসুক রুম্লাদি হলা কখন হে মানুষেরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পরে পাঠ করছে শুরুতে এগুলো করেন কেন মানুষকে ভয় দেখানোর জন্য আল্লাহ বলেছেন হাক কতিহী আল্লাহকে যথার্থভাবে ভয় করো হে যুবক তোমাকে সবার আগে আল্লাহর ভয় করতে হবে অন্তরে আল্লাহ অন্যায় কাজ করছ মানুষের ভয়ে কিন্তু তুমি আল্লাহর চক্ষুকে ফাঁকিয়ে দিতে পারবে না তুমি তোমার হাত পা কেটে দিয়ে যেতে পারবে না তোমার অন্তর তোমার সাথে আছে এই অন্তর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দুজন ফেরেস্তাকে এখান থেকে সরাতে পারবা না তোমার শক্তি নাই পৃথিবীর কোন শক্তি নাই দুই কাপ থেকে ফেরেস্তাকে সরিয়ে দিবা সুতরাং আল্লাহকে ভয় করো যুবক এই যুব সমাজের সমস্যা সর্বপ্রথম যে সমস্যা যে আল্লাহর ভয় না থাকা আর এই জায়গা থেকে এই অন্যায় কাছ থেকে ফিরে আসার সবচেয়ে প্রথম প্রধান মহা ওষুধ হলো আল্লাহর ভয় সবচাইতে বড় ট্রিটমেন্ট হলো আল্লাহর ভয় এই জন্য সিসি ভয় করে লাভ নাই স্কুলের প্রধান শিক্ষককে ভয় করে লাভ নাই নিজের বাবা মাকে সর্বপ্রথম পারতাম তাহলে এগুলোর প্রয়োজন ছিল না সম্মানিত উপস্থিতি তাই বলছিলাম বিশেষ করে যুবক ভাইদের প্রতি আহ্বান থাকবে সর্বপ্রথম আমরা যেন আল্লাহকে ভয় করি তাহলেই আমাদের দ্বারা ইসলাস সম্ভব সম্ভব আমাদের সংশোধন সম্ভব আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে সব সময় সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা একটা অভিজ্ঞান করুন আমি